আনাজ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক সালাতের সময় অজু করতেন আমি বললাম আপনারা কি করতেন তিনি বললেন আদাস অজু ভঙ্গের কারণ না হওয়া পর্যন্ত আমাদের পূর্বের অজুই যথেষ্ট হতো